Rabbi, ya Allah দূরেরও কাছের সুপ্রিয় দর্শক শ্রোতা যারা বিশ্বের বিভিন্ন অবস্থানে আমাদের আয়োজন उपभोग कर तरह सक के जाना चीज आंतरिक सालाम और शुभे सुप्रिय दर्शक श्रोता इसलाम आकिदा शुरू नाम सामने पर आलोचना पर आज के जो विषय की आपन सामने उपस्थापित होलो आल्ला सुबह तलार आकार आई एमर्मेय बहु भ्रांत आकदा विश्व समाजे प्रचलित रखें आकार क्नर आकार से रब्बाना आहमद आहद विचार हो जाए वही सूफीबादी पीर फकर जरा अनुसारी ते अनुशीलित था ते अनुसरणीय पर आसन एट कत बड़ो इमान विध्वंसी एकधरणे तंत्रमंत्र তা আমরা আজকে আমাদের বিজ্ঞ আলোচক মন্ডলীর কাছ থেকে জেনে নিতে চাইব আর এ আলোচনায় অংশগ্রহণের জন্য আজকে যারা আমাদের আমন্ত্রণে এসেছেন তাদের সঙ্গে আপনাদের প্রথমেই পরিচয় করিয়ে দিই এসেছেন শেখ আব্দুর বিন ইউসুফ আসসালাম এবং এসেছেন শেখ আকরাম উজ্জামান বিন সালাম আলাইকুম আব্দালাম আসসালাম এবং আরো এসেছেন শেখ মুজাফফর বিন মোহসেন সালাম আলাইকুম শ্রোতা যাচ্ছি আলহামদুলিল্লাহ ইসলামী আকিদা বা আল্লাহ সম্পর্কিত যে আমাদের বিশ্বাস থাকা উচিত সেই বিশ্বাস আল্লাহর ক্ষেত্রে নষ্ট করা একটা বিশেষ আকিদা হচ্ছে আল্লাহ তরকে নিরাকার বলা নিরাকার আমরা কিন্তু একটা জিনিস সবাই মুসলিম বলতেই খারাপ জানি মন্দ জানি যে আল্লাহ তরকতলাকে যদি আমরা অস্বীকার করি আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করা এটা সবার দৃষ্টি কিন্তু খুব যে এমনকি আস্তিক নাস্তিকের বিষয়টা এই জায়গায় আল্লাহর যারা অস্তিত্ব স্বীকার করে তারা হলো আস্তিক আর যারা বিশেষ কা কিন্তু আসলে আস্তিক কিন্তু অনেক অমুসলিমও আছে হিন্দু ধর্ম বলেন ইহুদি খ্রিস্টান ওরাও কিন্তু আস্তিক ওরা আস্তিক কি দিয়ে ওরা আল্লাহর বিশেষ একটা অস্তিত্ব মানে সেটা হলো আল্লাহ পার্থক্য তো হল না কিন্তু আসলে মুসলিম হওয়ার জন্য আল্লাহর বিশেষ ধরনের অস্তিত্ব স্বীকার করতে হয় সেটা আল্লাহ তো জাতগত সত্তাগত আল্লাহর যে একটা সত্তা আছে যেই সত্তাটা কোনো আল্লাহকে নিরাকার বলে মানে তার আল্লাহর জাপ নাই তাহলে আমি কোন দিক দিয়ে মুসলিম হলাম যেই আকিদায় অন্যান্য ধর্মাবলম্বীরা আস্তিক ওই আকিদায়ের বলে আমিও আস্তিক যেটা মুসলিমদের আসল অস্তিত্ব স্বীকার করার পয়েন্ট আল্লাহর জাত যেই জাত দেখে মমিনরা জান্নের তৃপ্তি অনুভব করবে এবং আনন্দিত হবে জান্নাতের সমস্ত সামগ্রীর নিয়ামতের ঊর্ধ্বে যেই নিয়ামত হবে সেটাকে তো অস্বীকার করলাম এটা হলো সবচেয়ে বড় দুঃখজনক আর একটা বিষয় কেন ঘটে আপনার সাথে কথাটা যোগ দিয়ে দিয়ে বিষয়টা হলো যারা অন্য ধর্মের লোকেরা কাউকে না মানে পাথর হোক গাছ হোক বা মূর্তি হোক খাম্বা হোক রব হিসাবে কাউকে মানে কিন্তু এই বিশ্বাসটা এমন একটা বিশ্বাস যে রব বলতে নিরাকার তার কোনো আকার নাই সেটা কী অস্তিত্বহীন এই কথা বলে দেখা আর এমন জিনিস কিছু নাই পৃথিবীতে পৃথিবীতেও নেই এবং এটা আল্লাহর ক্ষেত্রে কোনো প্রশ্ন আসে না কথাটা আবারও বলছি যে যখন অস্তিত্বহীন কিছু বলবো বাতাসের অস্তিত্ব আছে আচ্ছা বুঝা যায় বাতাস কিন্তু যখন আল্লাহ রাবুল আলমকে নিরাকার বলা হবে যখন অস্তিত্বহীন বলা হবে আবার ওই লোকটি বলছে মহান সত্তা সত্তা মানে কি সত্তা মানে কিন্তু অস্তিত্ব সত্তা শব্দের অনুবাদ যদি করে কে অর্থ যদি করে সেটা অস্তিত্ব তো অস্তিত্ব আল্লাহ রাব্বুল আলম আছেই এক দ্বিতীয় এক একদিক থেকে বলছে আমি দলিল পেশ করার আগে শেখের কথা বলছে যে আল্লাহ বিরোধী হচ্ছে বিষয়টা যদি বিরাজমান হওয়ার জন্য বিরাজমান বিরাজমান যেটা হ্যাঁ এর এরপরেও তো বলছি যে আল্লাহর মধ্যে আছে তা আল্লাহ আবার নিরাকার কি করে হলো অস্তিত্বহীন কি করে হল বলে দিচ্ছি যে সব জায়গার মধ্যে আল্লাহ আছে আবার বলছি আল্লাহ নিরাকার আকার নেই অস্তিত্বহীন যদি নিরাকার অস্তিত্বহীন বললে কথার আরো পরিষ্কার আসে দ্বিতীয় বিষয় হলো যে এই বিশ্বাসটা অর্জনের কারণে আল্লাহ রাব্বুল আলমের মানটাকে একইবারেই ক্ষুণ্ণ করা হয়েছে অন্যান্য অন্য লোকেরা এটা বিশ্বাস করে যে এর মাধ্যমে এক আল্লাহর কাছে আমাকে পৌঁছিয়ে দেওয়া হবে আমার উজর আমার প্রয়োজন আমার সমস্যা আমার মূর্তি পূজার মাধ্যমে খাম্বা পূজা পাথরের পূজার মাধ্যমে মানা আবুদুহুম ই করব জুলফা সকল ধর্মের মানুষ বিশ্বাস করে আমরা তো এই মদত করি না মূলত আমাদের চাওয়া পাওয়া গুলো তার কাছে পেশ করি তিনি যেন আল্লাহর কাছে পৌঁছিয়ে দেয় এটা তো বিশ্বাস করে কিন্তু ইসলামে যারা এই আকিদে বিশ্বাস করে তারা কার কাছে উপাসনা যা কিছু করছি দান সাদালাদ শ্যাম হৎ জাকাত যে আল্লাহ সম্পর্কে পেশ করছি ওই আল্লাহ সম্পর্কে যদি আকিদ আমার এমনটা হয় তাহলে আমি আল্লাহর কাছ থেকে কি পাবো তারপর বড় কথা হলো যে আমরা তো মুসলিম বলতে কোরআন বুঝি কোরআন হলো আমাদের ইসলামের ইসলামা কোথাও কেউ বের করে দিতে পারবে আল্লাহ নিরাকার একটা দলিল একটা আয়াত এর যে আর কি হইতে পারে দেখাতে না হাদিসেও নাই যারা বলতে অভ্যস্ত তাদের কাছ থেকে আমাদের দাবি জনগণের কাছে ওই সব আলেমদের কাছে বলবেন আপনারা আলেম সাহেব বা হুজুর আপনি যে নিরাকার আমাদেরকে শিখিয়েছেন কোরআন থেকে একটি দলিল দেন আশা করি এর মাধ্যমেই সমাধান যে কেউ পেয়ে যাবেন অথবা নবীর হাদিস থেকে একটা নিরাকার এর পক্ষে দলিল দলিল দেন আমরা আমরা একশো এই ব্যাপারে আস্থাশীল যে যদি এই ধরনের সব আলেমকে একত্রিত করা হয় ঘন্টায় শুক্রিয়া খের জন্য আল্লাহ যে আকার আকারী আছে নিরাকার নন এ ব্যাপারে আমাদের দর্শক শ্রোতার সামনে খুব গুরুত্বপূর্ণ দার্শনিক আলোচনা দার্শনিক আলোচনা আসলে এ ব্যাপারে একাধিক আয়াত এবং একাধিক প্রমাণ করে যে আল্লাহর আকার আকৃতি স্পষ্ট কার মানুষ জানে না আল্লাহ বলে আল্লাহর আকার আকৃতি আছে কার মতো সেটা মানুষ জানে না তার মতো তার জন্য যেমন অনুকূলে হয় তেমন আবু বলেন যে বললেন। সাহাবি কিনা একদা বললেন্লা হালনার রানা এহে আমাদের প্রতিপালক আমরা কি বিচারের দিন আমাদের প্রতিপালককে দেখতে পাব দেখতে পাবো তখন রাসুল সাল্লাহ আলি সাল্লাম সাহাবিগণের উত্তরে বললেন হাল তুনা শামসে ফি জাহিরতে লাইসাত ফি সাহাবাতিন ঠিক দুপুরের সময় যখন আকাশে মেঘ থাকে না তখন তোমাদের সূর্য দেখতে কোনো সমস্যা হয় কি কালুলা শাহবিগণ বললেন না এরিকুম মেঘমুক্ত মুক্ত আকাশে দুপুরের সময় সূর্য দেখতে কোনো সমস্যা যখন আকাশে মেঘ নাই এইরকম চন্দ্র দেখতে তোমাদের কোনো সমস্যা হয় কি পূর্ণিমার চন্দ্র যেটা পূর্ণিমার চন্দ্র দেখতে কোনো সমস্যা হয় কি কাল উল্লাহ সাহাবিগুন বলেন জি না এই দিন চন্দ্র দেখতে আমাদের কোন ঠিক দুপুরের সময় ঠিক পনেরো দিনের পনেরো রাতের চন্দ্র দেখতে তোমাদের যতটুকু সমস্যা হয় আপনাদের কাছ থেকে অল্প সময়ের জন্য ছোট্ট একটি বিরতি নিচ্ছি বিরতির পর আবারও আমরা আমাদের ধারাবাহিকতায় উপস্থাপিত হব ইনশাআল্লাহ সঙ্গেই থাকুন इलाम हरामोखाबी सूद मुक्त वाणिज्य नीति आल्लासूल सूद के हराम घोषणा कर আর না অত্যাচারিত হবে জানুন বৈধ উপায়ে অর্থ উপার্জনের বিভিন্ন বিধিবিধান দেখুন ইসলামী অর্থনীতি কাল রাত दस टेस्ट कर दर्शन लाभ कुरान आदेशरण्ला কি ভয় নিয়ে সব সময় দেখুন জান্নাত যাবার পুঁজি আজ রাত সাড়ে দশটায় বাংলাদেশে ও রাত দশটায় ভারতে বিস টিভি বাংলায়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 दर्शक श्रोता पर अब আকার আছে কি আলহামদুলিল্লাহ স্পষ্ট হয়ে গেল আল্লাহ রসুল উদাহরণ দিয়ে বললেন বরং আর একটা হাদিসে অত্যন্ত সংক্ষেপে বললেন দুইটা কথা স্পষ্ট করার জন্য জোরালো ভাবে পেশ করেছেন একবার বলেছেন আল্লাহর কসম রসুল বলছেন একবার বলছেন আল্লাহর কসম অবশ্যই একবার বললেন যে মানে। এই চন্দ্র সূর্য এই সময়ে দেখতে যতটুকু সমস্যা হয় এই সমস্যা আল্লাহ মানে এটা পার্থ করে নিয়েছে যে দুনিয়াতে এটা সম্ভব নয় এটা আখেরাতে দেখা যাবে কিন্তু দুনিয়াতেও সম্ভব অনেক ঘটনা দর্শকরা জানে কিন্তু হয়তো ভুলে যায় বা স্বীকার করতে চায় না মুসা আলাহাল্লামের সঙ্গে আল্লাহ কি কথা বলেননি মোহাম্মদ সাল্লা সঙ্গে আল্লাহ কি কথা বলেননি মেয়েরা জেগে কার সাথে কথা বলতো হলো এক কথা মুসা আলাহিমুল্লা তাকে বলা হয় তৃতীয় বিষয় হলো আল্লাহর আলমিন হাসেন এরও দলিল আছে এরপরে আল্লাহরাব আলমিনের পা আছে চোখ আছে মুখমন্ডল আছে হাত আছে সবই দলিল ভিত্তিক বিশেষ করে আল্লাহরাবুল আলমিনের হাত আছে এই মর্মে স্পষ্ট দলিল আল্লাহ বলছেন যে ও আল কয়া মহাবি লিথুস্নি আল্লাহ আইনি আমি আমার মোহাব্ব তোমার উপরে ঢেলে দিয়েছি যে আমার চোখের সামনে বড় হোক অবশ্য হাত অর্থ যারা কুদরত করে আমরা শেখ বলবেন হাত অর্থ কুদরত করা হয়েছে চোখ অর্থ দৃষ্টি করা হয়েছে যেমন বাংলা ভাষায় কোরআনে অনুবাদ হয়েছে অনেক অনুবাদ চোখ অর্থ না করে আল্লাহ রাখম ইলিশ যখন সেজদা করলো না সম্মান দিল না তখন আল্লাহ বললো মা মানে খরাক তুমি দা যাকে আমি দুই হাত দিয়ে তৈরি করেছি তোমাকে কে বাধা দিল তাকে সেজদা করতে আল্লাহর পা আছে কাল কেয়ামতের মাঠে কলামের বিয়াল্লিশ নম্বর যখন আল্লাহ বলবেন তাদেরকে যখন ডাকা হবে আল্লাহ করবেন আমি আগে বলছিলাম যে কোরআনে কোথাও আল্লাহ নিরাকার এটা নাই হাদিসে নাই বরং আল্লাহ নিরাকার যদি আমরা বলি তো কোরআনের অসংখ্য আয়াতকে অস্বীকার করা হয় যে ব্যক্তি কোরআনের একটা অক্ষর অস্বীকার করবে সে কাফে এতক্ষণ যাব যে মুজাফর বলছিল যে আল্লাহ তো বরকতাল যে অস্তিত্ব বা আল্লাহর জাত প্রমাণকারী যে সমস্ত আয়াত এতক্ষণ এবং দলিল বলছিল এগুলো সব অস্বীকার করা হয় একটা কথা বললি আল্লাহ আল্লাহ আল্লা যেখানে একটা অক্ষর অস্বীকার করলে এমন অবস্থা সেখানে অসংখ্য আয়াত অস্বীকার করলে কি হইতে পারে এই মর্মে আরো যে সুন্দর কথা আছে আমরা যে স্বীকার করতে চাই না আল্লাহর আকার স্বয়ং রসুল্লাহলাম সহিব তে সুরা শব্দটা নিয়ে আসছে কিয়ামতের দিন আকারে আসবেন আল্লাহ তাহলে আর তো আমাদের কোনো গোদা মিলের কোনো দরকার নাই ব্যাখ্যার দরকারও নাই তাহলে এখানে বলছেন আল্লাহর জন্য কেয়ামতের দিন আল্লাহ তার বান্দাদেরকে উপস্থিত করে বলবেন যে যে যার পূজা করতেছিল আমি খুব সংক্ষেপে বলছি লম্বা চওড়া হাদিস যে আল্লাহ তার বান্দাদেরকে একত্রিত করে বলবেন যে যে যা কিছুর এবাদত করতে তার অনুসরণ করো সূর্যের পূজা যারা করত সূর্যের অনুসরণ করবে। যারা চন্দ্রের পূজা করছে তারা চন্দ্রের অনুসরণ করবে এরপরে যারা কিছুরই পূজা করতো না আল্লাহরই এবাদত করত। এরা থেকে যাবে আল্লা তো বরকথালা এদের ভিতরে আবার মুনাফেক আছে এদেরকে পরীক্ষা করবেন তখন আল্লাহ তো বরকথালা পরীক্ষার জন্য বলবেন তার নিজের সুরাত ত্যাগ করে সুরাতিহি মমিন বান্ধাদেরকে এবং মুনাফেকদেরকে পরীক্ষা করার জন্য তার নিজের আকার আকৃতি রব যারা আপনার থেকে আল্লাহর কাছে আমরা পানা চাই না আপনি আমাদের রব না অতঃ পর দ্বিতীয় পর যে আল্লাহ তার নিজস্ব এসে বলবেন আনা রব্যকুম আমি তোমাদের রব তখন মমিনা বলল না হ্যাঁ সঠিক শ্রোতা দর্শক মন্ডলী এবং তার সাথে যারা এই বাতিল তারা আর কিভাবে বলতে পারি যে আল্লাহ তবরকালা নিরাকার যেখানে নিজেই বলে দিলেন আর কোনো সুযোগই থাকলো না কোনো অপব্যাখ্যা করার গোজামিল বিচারের মাঠে সর্বদা মানুষকে জাহান নামে দেওয়া হবে আর জাহান্নামকে বলা হবে তুমি কি পূর্ণ তখন জাহান্নাম যখন বলবে হালবি আর কিছু আছে রাসুল সাল্লি সাল্লাম বলেন ঢুকে দেবেন তখন জাহান্ন কিছু অংশ জাহান্নামের কিছু অংশের মধ্যে ঢুকে যাবে পায়ের যদি আকৃতি না থাকে তাহলে প্রবেশ করাই কি করে হলো আর পায়ের যদি আকৃতি না থাকে তাহলে ওটা আর মধ্যে ঢুকে যাচ্ছে কেন মানে এটা যখন চাপ পড়ছে তখন একটা আর একটু ওটা আঁটো সাঁটো হয়ে যাচ্ছে এবং বলতে শুরু করছে যথেষ্ট যথেষ্ট তার মানে আর লাগবে না এখন ভিতরে যা ফাঁকা ছিল তা পূর্ণ হয়ে গেছে যদিও পায়ের আকৃতিকেও জানে না যদি চো পায়ের আকৃতিকেও জানে না কুদরত বলা যাবে না এটা অস্তিত্ব না আল্লাহর পাই আল্লাহর পাই যেমন মানায় তেমন এখানে একটা আমি ব্যাকরণ বা যুক্তি দিয়ে বলতে পারি যে আল্লাহর হাত আমরা তো মানে আল্লাহ সম্পর্কে আর ডিটেলস বর্ণনার দরকারই পড়ে না আমি এক কথায় বলে দিয়েছি নিরাকার এই জাতীয় আল্লাহর যে যত বর্ণনা আমরা সামনে রেখে বলবো যে নিরাকার বললে এগুলো সব অস্বীকার অস্বীকার করে ঢালাও ভাবে এখানে একটা বিষয় যে আরেকটা কথা বলা হচ্ছে যে আল্লাহ এগুলো কুদরতি হাত কুদরতি পা কুদরতি এখানে কুদ্রতি এটা হলো অপ্রকৃত অর্থ বা রূপক অর্থ প্রকৃত অর্থ কিন্তু একটাই হয় আর রূপক অর্থ একাধিক দশ হইতে পারে শ্রোতা দর্শক মন্ডলী দৃষ্টি আকর্ষণ করে এবং শিখার জন্য বলছি যে আল্লাহ এক তহীদের সাথে সামঞ্জস্য অর্থ কোনটা রূপক গুলো যেটা একাধিক দশ পর্যন্ত হইতে পারে নাকি প্রকৃত অর্থটা আল্লাহদের সাথে সামঞ্জস্য তারপরে আরেকটা কথা হলো রূপক অর্থ কখন হয় যখন আমি যখন আল্লাহ তো বড় কথা এই ধরনের অপব্যাখারও সুযোগটা রাখেননি হাত তো রূপক অর্থে ক্ষমতা অমোক তমোক অনেক কিছু দশ অর্থ হইতে পারে যখন দ্বি ব্যবহার হয়েছে তখন একমাত্রী শ্রবণকারী দর্শনকারী জি এখানে একটা বিষয় বলা যায় আল্লাহ রাবুল আলমের আকারের ক্ষেত্রে কোরআনের পরিবর্তন যদি হয়ে যায় ব্যাখ্যা করতে গিয়ে তাহলে আও কোরআন আমার বিপক্ষে সাক্ষী দেবে স্বয়ং নবী এবং সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন আমরা এ সমস্ত বিভ্রান্ত আকিদার নাকপাশ থেকে নিজেদেরকে ছিন্ন করে সম্পূর্ণ তাওহিদি আকিদায় অর্থাৎ পবিত্র কোরআন এবং ভিত্তিক আকিদায় উদ্বুদ্ধ হয়ে আমাদের আমুলি জীবন আমরা পরিচালনা করতে সচেষ্ট হই মহান আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন। আবাহনাক আল্লাহম্মা ওয়া বিহামদিকা শাহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকাtubিলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহু আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ আল্লাহু الله Muhammad Rasulullah الله Rasulullah Allah الله wish you your mercy Allah You are the Most Gracious Allah I will give you your mercy Allah You are the Most Merciful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 जकतर छाचल्लिस तीन शून्य ইমেল বিশ্বজাহান যদি বিধান না হয় তাহলে তার অনিবার্য। ধ্বংস যে অনিবার্য তাই আসুন সুনার আলোকে জীবন গড়ার জন্যে পৃথিবী বাংলায় আপনাদের জন্যে নির্বাচিত কিতাব কিতাবুল মারাম মিন আদিল্লাতি তিল হকাম এর মাধ্যমে দর্শে হাদিসের সুব্যবস্থা করা হয়েছে আপনাদের সকলকে শোনার এবং জানার জন্যে সাদর আমন্ত্রণ জানাচ্ছি देख बुलुबुल माराम दरसे शुदुम्र पीस टी बांगल देख बुलूगुल माराम आज रे एगारोटे और भारत पिस